বা তিনটি মূলনীতির ব্যাখ্যার বিষয়ে এটি আমাদের সতেরতম লেকচার আমরা আলোচনা করছি চারটি প্রাথমিক বিষয় নিয়ে বইয়ের মূল অংশ অর্থাৎ তিনটি মূলনীতির ব্যাখ্যার অংশ আমরা এখনও শুরু করিনি বরং এই তিনটি মূলনীতি নিয়ে আলোচনার আগে যে চারটি প্রাথমিক বিষয়ে আলোচনা দরকার আমরা সেই অংশে আছি লেখক বলেছেন এই চারটি বিষয় জানা অত্যাবশ্যক আর এই চারটি মূলনীতির প্রথমটি মূল বিষয়বস্তুর অন্তর্ভুক্ত আর তা হলো এল আল্লাহ সুহায়নাহা তা রাসুল সাল্লাহআসাল্লাম আর দিন সম্পর্কে ইম বা জ্ঞান অর্জন করা যে বিষয়গুলোর ব্যাপারে কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা দ্বিতীয় বিষয় হলো এই জ্ঞান বা ইলমের উপর আমল করা আর তৃতীয় বিষয় হল মানুষের কাছে অর্জিত সেই জ্ঞান পৌঁছে দেয়া আর দা ইলাইহি অর্থাৎ পৌঁছে দেয়া জানিয়ে দেয়া কি পৌঁছে দিতে হবে কিসের দিকে আহ্বান করতে হবে ইল অর্জন ও তার উপর আমল করার দিকে আহ্বান করতে হবে গত পর্বে আমরা এই বিষয়ে আলোচনা শুরু করেছিলাম একই ধারাবাহিকতায় আজকেও আমরা এই দাওয়াত পৌঁছানোর ব্যাপারে আলোচনা করব ইনশা আল্লাহ ত কিছু ব্যক্তি নিজেদের সাথে প্রতারণা করে কারণ আল্লাহর সাথে প্রতারণা করা যায় না তাই আসলে তারা মূলত নিজেদেরকেই প্রতারিত করে তারা দাওয়ার অজুহাতে নিজেদের ভুল অবস্থানকে সঠিক প্রমাণ করতে চায় अपनी एम को जगह थकते पर मद परेशन मद खावा हम टेबिल बसें दबी करते दावर आनी एखे बस आपनी बोलते पर अल्लाहर दावा दीची एरक एक अभिजोग एक बार अमर इबल खत्ताबरदी अल्लाहू ताला आनहर का एसे তখন তিনি যারা মদ খাচ্ছিল তাদের বিচারের আগে যারা সেখানে বসেছিল কিন্তু মদ খায়নি তাদেরকে প্রথমে বেত্রাঘাত করার আদেশ করেন তাদের মধ্যে কেউ কেউ যখন বলল যে তারা সাও পালন করছিল তখন অমর ইবুল খত্তাব রাজি আল্লাহ আনহু সাও পালনকারীদের প্রথমে শাস্তি দেওয়ার আদেশ দেন একজন মুসলিম ভাইয়ের কখনোই উচিত না অমার্জিত অশালীন পোশাক পরা নারীদের কাছে গিয়ে দেওয়া দেয়া একা একা নির্জনে কোনো বোনকে কোরআন শিক্ষা দেয়া যাবে না সেটাকে দেওয়াও বলা যাবে না আজকে এমন অনেকে আছে যারা যেন মডেল হবার চেষ্টায় টাইট জিন্স পরে মাথায় কাপড় পেঁচিয়ে রাখে হাতে লিফলেট নিয়ে সবার সামনে যায় আর সেটাকে দাওয়া দাবি করে এমনটা করা যাবে না আমি এই বিষয়টি তুলে ধরছি কারণ আজ এটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে যেমন মুসলিমদের বিয়ের অনুষ্ঠানগুলোতে ব্যাপকভাবে এগুলো ছড়িয়ে পড়েছে যেহেতু এরকম যারা করছেন তারা সালাত পড়েন তাই তাদেরকে আমরা অমুসলিম বলতে পারি না কিন্তু জেনে রাখুন যে এরকম আচরণ করা কাবিরা গুনা আজকালকার বিয়ের অনুষ্ঠানগুলোতে সব ধরনের গান বাজনা থাকে নিসা উন ক্যাসিয়াতীয় অশালীন পোশাকে নারী নারী পুরুষের অবাধ মেলামেশা থাকে নারীদের বেশভূষা এমন থাকে যা কি না গায়ের দেখা সম্পূর্ণ নাজায়জ অথচ অনেকেই সেখানে অবস্থান করছেন आपात दृष्टिते बे धार्मिक दिनदार मुस्लिम भाई के जिज्ञेस एखे कर जैगा स्वेच्छा अवस्थान कर उत्तर आसबे दावार खातिर एट प्रायश ही देखा जाए ना सबाई एरक क्या करुट प्राय देखा जाए फितनामय परेशाना दावार अजूहत दीचन এরকম পরিবেশে আপনার যাওয়া কেবল তখনই জায়েজ হবে যখন আপনি জানেন যে তাদেরকে এসব হারাম থেকে আপনি বিরত রাখতে পারবেন আর এটাই হলো সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের সর্বোত্তম পন্থা যদি আপনি নিশ্চিত হন যে আপনার কথা শুনে তারা এসব বন্ধ করে দেবে তাহলে আপনার অবশ্যই সেখানে যাওয়া উচিত আর যদি তা না হয় তাহলে আপনার এসব জায়গায় অবস্থান করা উচিত নয় চার মজহাবের ফিকের বই আদুর আল মুখতার আর সিরাজির আল মুহাজাব দ্ইিয়ানের এবং ইবনে কুদামার বলা হয়েছে যদি আপনি কোনো মুনকার বা মন্দ কাজ থামানোর সামর্থ্য রাখেন তাহলে আপনার তা করা উচিত আর তা না হলে আপনার এরকম কোনো জায়গায় অবস্থান করা উচিত না যেখানে গুণা হচ্ছে যদিও আপনাকে সেখানে যাবার জন্য নিমন্ত্রণ করা হয়ে থাকে আমি এখানে আলাদা করে নিমন্ত্রণের ব্যাপারটা উল্লেখ করলাম কেননা অধিকাংশ ওলামার মত হলো একজন মুসলিমকে অপর মুসলিম দাওয়াত বা নিমন্ত্রণ করলে তার উপর সেটা গ্রহণ করা বা নিমন্ত্রণ রক্ষা করা ওয়াজিব যদিও নিমন্ত্রণ রক্ষা করা ওয়াজিব তবে যদি সেটা এমন কোনো জায়গাতে হয় যেখানে প্রকাশ্যে গুণা ও ফাহিসা চলছে তাহলে সেখানে যাওয়া আর ওয়াজিব থাকে না আমি একটু আগে যে কিতাবগুলোর কথা বললাম সেখানে বলা আছে যে এই রকম ক্ষেত্রে ওয়াজিবটি পরিবর্তিত হয়ে হারাম হয়ে যায় অর্থাৎ আপনি যদি সেখানে গিয়ে গুণা বা ফাহিসা বন্ধ করতে না পারেন তাহলে সেখানে যাওয়া আপনার জন্য হারাম আমাদের এমন অনেক ভূখণ্ড আছে যেগুলো অর্ধ শতাব্দীরও বেশি সময় জুড়ে দখল হয়ে আছে এর মধ্যে এমন ভূমিও আছে যেখানে আমাদের তৃতীয় পবিত্রতম মসজিদ অবস্থিত মুক্ত করো মুক্ত করো স্লোগান দেওয়ার অনেকেই আছে তারা মুক্ত করা নিয়ে বিস্তর কথা বলে কিন্তু সব কথা শেষ হবার পর বাস্তবতার মুখোমুখি দাঁড়াতেই হয় আমাদের প্রশ্ন করতে হয় কেন আজ উম্মার দুর্বল শরীর এ নর্দমায় এসে ঠেকেছে পবিত্র ভূমিকে ঘিরে যা হচ্ছে কেন তা আজ এত বছর ধরে চলছে কেন লজ্জা বা অপমানের মধ্যে দিয়ে আমাদের এতগুলো বছর অতিক্রম করতে হচ্ছে আমাদের উচিত চিন্তা করা বিশ্লেষণ করা ধরুন একটি কোম্পানি লস করল তখন কি হয় কোম্পানির সিইও তার ম্যানেজার এবং অন্যান্য উচ্চপদস্থ অফিসারদের নিয়ে মিটিংয়ে বসেন মিটিং সি সাধারণত টিপিক্যাল কিছু প্রশ্ন করেন কি করা যায় কোন স্ট্র্যাটেজি অনুসরণ করলে গত মাসগুলোর মতো প্রফিট করা যাবে আর যা করছি তার মধ্যে কি কি পরিবর্তন আনতে হবে ইত্যাদি যুদ্ধে পরাজয়ের পর মুসলিম বা অমুসলিম সব জেনারেলরা নিজেদেরকে একটা ট্যাকটিক্যাল প্রশ্ন করে কেন আমরা এই যুদ্ধে হারলাম আমাদের এ হারের পেছনের কারণ কি ছিল একই রকমভাবে যখন এক দশমিক ছয় বিলিয়ন মুসলিমের উম্মা ছয় কিংবা বড়জোর ষোলো মিলিয়নের একটি জাতির কাছে পরাজয় লাঞ্ছনা আর অপমানের তিক্ততম স্বাদ অনুভব করে তখন আসলেই প্রশ্ন করা দরকার কেন কেন এমন হচ্ছে সাহাবারাও পরাজয়ের সম্মুখীন হয়েছেন उहूर युद्धेजये यही पर कारण सम्पर्के प्रश्न करमरानर एक पैंसि नंबर आयाते बला अवकुमतुमिर যখন তোমাদের উপর একটি মুসিবত এসে পৌঁছালো অথচ তোমরা তার পূর্বেই দ্বিগুণ কষ্টে পৌঁছে গিয়েছ তখন কি তোমরা বলবে এটা কোথা থেকে এলো তাহলে বলে দাও এ কষ্ট তোমাদের উপর পৌঁছেছে তোমাদেরই পক্ষ থেকে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাশীল ঠিক যেভাবে আমরা চিন্তা করছি কেন আজ আমরা অধোপতনের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছি তেমনিভাবে ওহুদের পরাজয়ের পর মদিনায় ফেরার পথে সাহাবিগণ প্রশ্ন করেছিলেন কেন আন্না হা কেন আমাদের সাথে এমনটা হলো কোন স্ট্র্যাটেজি অনুসরণ করলে আমাদের আর হারতে হবে না কেন আমরা হারলাম কি কারণে আমরা হারলাম আল্লাহ তাদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন তারা মদিনায় পৌঁছানোর পূর্বেই কলহু আমিনুম তাহলে বলে দিন এই কষ্ট তোমাদের উপর পৌঁছেছে তোমাদেরই পক্ষ থেকে আবার আল্লাহ সুরাফুসিলাতে আল্লাহানুতালা বলেছেন ওমা রব্বু কাবিজাল্লা আবিদ তোমার রব বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না তাই নিজেকে যাচাই করুন উপকরণের দ্বারা মুক্তি আসেনা। বরং শৈতানের তৈরি উপকরণ অধোপতন ডেকে আনে शैतान तैरि पद्धति दिए दखल हो जा भूखंड मुक्त करा सम्भव ना शैतान तैरिवस्था मुक्तर उपाय बर अधोपतने कारण आपनी कार विजय आशा कर विजय आशा करजय क्या देवे हमें बलना प्रत्येक व्यक्त क्षेत्र एम घटे प्रत्येके गुना करी एट बोलते चाहिए बसिभाग मानुष एम नये কিন্তু গুণা যখন জনসাধারণের মাঝে ব্যাপকভাবে প্রচলিত তখন তা সমাজের প্রত্যেক ব্যক্তিকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে ফিলিস্তিন কিংবা আমাদের এখানে এমন কিছু শহর আছে যেখানে বিয়ের অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানো হয় আর সেখানে এগুলোই স্বাভাবিক রীতি তাই এসব শহরে কেউ যদি গান বাজনা ছাড়া ইসলামী রীতি অনুসারে বিয়ে করতে চায় তাহলে সে অস্বাভাবিক অদ্ভুত অসামাজিক ইত্যাদি উপাধি পায় हमें आरोप चाहिए जदिव सबाई करें कूट हल व्यापक भावे प्रचलित रीति और ये गुणार क्ज व्यापक भावे छड़िए पड़े हमें बार बार बोलो बोल सबाई एम करता बर बसबे अधिकांश एम करा क्यूँ आज एसब गुणा समाज व्यापकभवे प्रचलित गे क्रमगत बेड़े चलते बेड़े जा ओहूर युद्धे आब्दुल्लाह इब्न जुबाईर रजीअल्ला आनहुर अधीने पंचाश जन सें वल्ला रसुल्लाह सल्लाहमें आदेश अमान्य करा तर कारो नियत उद्देश्य छा छे बर छेन छे एम व्यक्ति जरा रसुल्लाह सल्लाह अल्लमर जो जीवन दीते प्रस्तुत छे তারা যুদ্ধের একটি পর্যায়ে উদ্ভূত পরিস্থিতির আলোকে নিজেদের অবস্থান থেকে অনুমান করে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন তারা যেটাকে সঠিক মনে করেছিলেন সেটাই করেছিলেন সাহাবি রাজি আল্লাহ তাল আনহু আজমাইনদের সম্মান ও তাদের প্রতি শ্রদ্ধার কারণে আমরা বলি না যে তারা ভুল করেছিলেন আমরা বরং বলি উদ্ভূত পরিস্থিতির আলোকে নিজেদের অবস্থান থেকে অনুমান করে তারা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন আবদুল্লাহ ইবনে জুবাই রাজিউল্লাহ তালাহ আনহু বাকিদের বলেন আমি পাহাড় থেকে নামব না কারণ स्थान त्याग ना करते तीन एखान सरब ना দেখুন কিভাবে মাত্র পঞ্চাশ জন কিংবা তার চেয়ে অল্প সংখ্যক মানুষের একটি ছোট্ট ভুল সিদ্ধান্তের কারণে সাতশো জন ব্যক্তি সাতশো জন যুগশ্রেষ্ঠ ব্যক্তি কিভাবে পরাজিত হলেন সেই সময়ের সম্পূর্ণ মুসলিম উম্মা পরাজিত হলো মাত্র পঞ্চাশ জনের চেয়ে কম মানুষের কারণে কারণ এই পঞ্চাশ জনের অনেকেই পাহাড়ের উপরে শেষ পর্যন্ত অবস্থান করেছিলেন তাই যখন গুণা আর অসৎ কাজ ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে প্রচলিত হয়ে পড়ে তখন মুসলিম উম্মাহ পরাজিত আর লাঞ্ছিত অবস্থায় পচিত হয় এটাই নিয়ম যেমন আল্লাহ সাহানা তালা বলেছেন কুলহুয়া মাইন্দি আং ফুসিকুম তাহলে বলে দিন এ কষ্ট তোমাদের উপর পৌঁছেছে তোমাদেরই পক্ষ থেকে আমি সজ্ঞানে দায়িত্ব নিয়ে বলছি ফিলিস্তিনে এমন কিছু শহর আছে যেখানে বিয়ের অনুষ্ঠানে নির্লজ্জভাবে নারী পুরুষের মেলামেশা হয় আর নারীরা এমন অশালীন পোশাক পরে যা আমরা যে শত্রুদের মুখোমুখি তাদের সংস্কৃতিকেও হার মানাবে আমি এই শহরগুলোর নাম আর উল্লেখ করলাম না আন ইমরান ইমন হোসাইন রাজিউল্লাহ তে আল আন عمران بن حسين رضي الله تعالى عنه تكي بورني تو رسول الله صلى الله عليه وسلم قال في هذه الأمة خصف ومسخ وقذف فقال رجل من المسلمين يا رسول الله ومتى ذلك قال إذا ظهرت القينات والمعاذف وشربت القمور سنان الترمزين اكتصري حديث أوليه كاته رسول الله صلى الله عليه وسلم بولتن اي أمار مجه ماسخ غربه উম্মার মধ্যে এমন এক সময় মাস্ক ঘটবে শুনে সাহাবিরাদ আল্লাহ তাল আনহুম জিজ্ঞাসা করেন এটি কোন সময় ঘটবে তার আগে আসুন জেনে নেই মাস্ক বলতে কি বোঝানো হয় মাস্ক কি আলমান্নাউই বলেন তা হুইল মিনহা আও মাস্ল কুলুব আউ কল খিলকাতি মিনসাইন ই মাস্ক হলো মানুষকে অন্য কিছুতে রূপান্তর করে দেয়া যেমন এটা হতে পারে মানুষকে গাধা ও বানরে পরিণত করে দেয়া। যেমনটি অপর এক হাদিসে বর্ণনায় এসেছে যদিও এই হাদিসে এটা নির্দিষ্ট করে বলে দেয়া হয়নি তবুও হতে পারে যে মানুষকে শুকর কিংবা গাধা বানিয়ে দেয়া হবে এর দ্বারা এটাও বোঝানো হতে পারে যে মানুষের মন মানসিকতা বদলে দেয়া হবে হতে পারে আপনি কারোর সাথে কথা বলছেন যে বাহ্যিকভাবে মানুষের মতোই দেখতে কিন্তু তার মন মানসিকতা মোটেই মানুষের মতো নয় আপনি তাকে বুঝাচ্ছেন যে আল্লাহর কসম ভাই এটা হারাম কাজ কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে না আপনার কথা আর তার বুঝের মধ্যে আকাশ পাতাল তফাত তাই এ হাদিস দিয়ে শারীরিক রূপান্তর কিংবা মানসিকতার পরিবর্তন উভয়ই বুঝানো হতে পারে রসুল উল্লাহ সাল্লাহ আলসালাম বলছেন খসফুন ও মাস্ক খুন মাস্ক ও খাসফ হবে মাস্কের পর হল খাসফ খাসফ কি খাসফ হলো আলগর ফিল আর্ধ সেই সময় অনেক ভূমিকম্প সংঘটিত হবে ভূপৃষ্ঠে ফাটল ধরবে আর তা অনেক মানুষকে গ্রাস করবে এটা হলো খাস, আর তৃতীয়ত হল কাজফ আর তা হলো আকাশ থেকে প্রস্তর বৃষ্টি হবে যেমনটা হয়েছিল আব্রাহা আর তার হস্তি বাহিনীর উপর সাহাবির আলী আল্লাহ তালা আনহুন্দের একজন রাসুল উল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন এগুলো কখন সংগঠিত হবে রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম জবাব দেন যখন কাইনাদ এবং মা ছড়িয়ে পড়বে ইজা জহারাত যখন এগুলোর আবির্ভাব ঘটবে যখন এগুলো দেখা দেবে জহারাত বলতে আসলে ব্যাপক প্রচলনের চেয়ে কিছুটা কম মাত্রা বোঝায় আচ্ছা কাইনাত এবং মা অর্থ কী কাইনাত হলো বিনোদন দানকারী সঙ্গীত শিল্পী যারা হারামের দিকে অনুপ্রাণিত করে আর মা আজিফ হলো শৈতানের বাদ্যযন্ত্র আবু আমির বা আবু মালিক থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে সামিয়ান্নবস্লু আলিয়ালয়াকুল উম্মতিসহুন হরির ওয়াল খামর ওয়াল মা আজিফ এখানে কাফিরদের কথা বলা হচ্ছে না এটা মুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন আমার উম্মার মধ্যে কিছু মানুষ থাকবে যারা জিনা ও ব্যভিচারকে হালাল মনে করবে মদ খাওয়া বাদ্যযন্ত্র আর পুরুষদের রেশম কাপড় পরাকে হালাল মনে করবে হয় তারা তাদের কাজের মাধ্যমে প্রকাশ করবে যে এগুলো হালাল বা সরাসরি মুখে বলবে আর আজকের দিনে আমরা এমন উদাহরণ অনেক দেখতে পাই আবার এমন অনেক হাদিস আছে যেখানে বর্ণিত আছে কীভাবে আল্লাহ সুবাহ রাতারাতি কাউকে ধ্বংস করতে পারেন একবার এক বেদুইন কিছু লোকদের পাশ দিয়ে যাবার সময় তাদের কাছে এসে কিছু জিনিস চাইল কি চেয়েছিল তা হাদিসে উল্লেখ করা হয়নি তারা তাকে জানালো পরের দিন এসে তা নিয়ে যেতে বা পরের দিন কাজটা সম্পন্ন করতে এই লোকগুলো গুণাতে ডুবেছিল প্রকাশ্য গুনাতে ডুবেছিল এই লোকেরা পরের দিন ঘুম থেকে উঠে দেখবে যে তারা শুকর আর বানরে পরিণত হয়েছে এই হাদিসে এটাই বোঝানো হচ্ছে যে কতটা দ্রুত আল্লাহ সুবহানাহুয়া তালা এই লোকদের উপর আজাব পাঠিয়েছেন এসব লোকেরা উম্মারই অংশ আল্লাহ এদেরকে শুকর বা বানরে পরিবর্তন করে দিবেন। আর তারা কেয়ামত পর্যন্ত এই অবস্থাতেই থাকবে অর্থাৎ তারা যখন হারাম বিষয়গুলোকে বৈধ বা হালাল মনে করতে শুরু করবে যার মধ্যে আছে বাদ্যযন্ত্রকে হালাল মনে করা তখন আল্লাহ তালা আকস্মিক ও দ্রুত শাস্তি নাজিল করবেন আর আজকের উম্মা যে লাঞ্ছনার মধ্যে দিয়ে যাচ্ছে তার চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে ৬ মিলিয়ন লোকের হাতে এক দশমিক ছয় বিলিয়নের অপদস্থ আর পরাজিত হবার চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে আবার খেল করুন কিছু মুসলিম বানর সুকরে পরিণত হবে কেন না তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আমাদের শত্রুদের ব্যাপারে কোরআনের সূরা আল মাঈদার 60 নম্বর আয়াতে বলা আছে কুল হাল উনাব্বিউকুম বিশরুল মিন যালিকা মাছুবাতান ইনদাল্লাহ মালআনাহু আল্লাহু ওয়া গালিব আলাইহি ওয়া জা'আলা মিনহুমুল কিরদাতা ওয়াল খনাযীরা ওয়া আব্দাত তাগুত উলাইকা শাররুম মাকানাও ওয়া আদালু আন সাওয়াইস সাবিল বলুন আমি তোমাদেরকে বলি তাদের মধ্যে কার মন্দ প্রতিফল রয়েছে আল্লাহর কাছে যাদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেছেন যাদের প্রতি তিনি ক্রোধান্বিত হয়েছেন যাদের কতককে বানর ও সুকরে রূপান্তরিত করে দিয়েছেন এবং যারা তাগুদের আরাধনা করে তারাই মর্যাদার দিক থেকে নিকৃষ্টতর এবং পথ থেকে অনেক দূরে এই আয়াতটি মুসলিম উম্মাস সম্পর্কে বলা হয়নি আজ যারা আমাদের শত্রু তাদের সম্পর্কে বলা হয়েছে প্রথম দুটো হাদিসে এই উম্মাস সম্পর্কে আর এই আয়াতে আমাদের শত্রুদের সম্পর্কে বলা হয়েছে সুতরাং দুই দিকের লোকদেরকেই শুকর ও বানরের রূপান্তরিত করে দেয়া হবে এর উপসংহার হলো যখন বানর আর শুকরের এক দল আরেক দল বানর ও শুকরের সাথে যুদ্ধ করে তখন যে দল বেশি শক্তিশালী তারাই জিতে অবশ্য নিশ্চিতভাবে সবাই এসব গুণা আর ফাইসার কাজে লিপ্ত হয় ব্যাপারটা এমন নয় বরং সেফ সাইডে থাকার জন্য আমি এটাও বলবো না যে বেশিরভাগ মানুষই এসব কাজে লিপ্ত হয় বরং কম মানুষই লিপ্ত হয় তবে আমি এটাও বলতে চাই যে এই বিষয়গুলো আজ মহামারীর মতো ছড়িয়ে গেছে এগুলো এতটাই প্রচলিত হয়ে গেছে যে আপনি কাউকে গিয়ে বলতেও পারবেন না যে এগুলো হালাল আর এগুলো হারাম ওয়াল্লাহি এখানে এমন কিছু এলাকা রয়েছে এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষ কফি খেতে খেতে গিবৎসহ আরও নানা হারামি লিপ্ত হয় আর এসবের মাঝেই আবার তারা ইসলামী লেকচার দেওয়ার জন্য কাউকে নিমন্ত্রণ করে আনে লেকচার দানকারীকে আনার আগে তারা বাদ্যযন্ত্র সম্পর্কে তার মতামত জেনে নেয় সে যদি একে হারাম বলে তাহলে আর তাকে নিমন্ত্রণ করে না ওয়াল্লাহি এগুলো এখানে ঘটে আর আমরা অনেকেই তা জানি যখন এভাবে গুণা আর ফাহিসা ছড়িয়ে পড়ে তখন আল্লাহ সুহায়নাহালা সবাইকে দায়ী করেন যারা এসব গুনার কাজে লিপ্ত হয় আর যারা এগুলো থেকে বিরত থাকে সবাইকেই দোষী বিবেচনা করা হয় এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আমাদের আজকের পরাজয়ের পিছনে এইসব অবৈধ অনুষ্ঠান উৎসব আর ফাহার বড় ভূমিকা রয়েছে মাঝে মাঝে এমন হয় যে কোনো নেক আমলদার ভাই নিজে এসে বলেন বা অন্য কোনো নেককার ভাইয়ের ব্যাপারে আপনি জানতে পারেন যে তারা ফাহিষাপন্ন কোনো অনুষ্ঠানে গিয়েছেন এটা খুবই বিরক্তিকর একটি বিষয় কেন আপনি এমন পরিবেশে গিয়েছেন কোন অজুহাতে গেলেন তাদের অজুহাত থাকে দাওয়ার জন্য কেন আপনি এই পাপের মাঝে অবস্থান করছিলেন উত্তর আসে দাওয়া তারপর তাকে জিজ্ঞাসা করুন যে তিনি কি ওখানে গিয়েই দাওয়া করে সেই স্থান ত্যাগ করেছেন উত্তর আসে না আপনি কি ওখানে গিয়ে তাদেরকে গুণা থেকে বিরত করেছেন উত্তর আসে না এমন কি ওখানে গিয়ে আপনি হালাল হারামের ব্যাপারে একটা কথাও বলেছেন উত্তর পাবেন আপনি না আসলে আপনি মনে করছেন যে যেহেতু আপনার দাড়ি আছে তাই বেশভূষায় আপনাকে দেখে দিনদার মনে হয় আর আপনার হিজাব পরা স্ত্রীকে নিয়ে গিয়েছেন তাই আপনি ভাবছেন যে আপনার উপস্থিতি দেওয়া কাজ করবে এটা আসলে শয়তানের ধোঁকা ছাড়া আর অন্য কিছুই না সুরা আল কাহফে আল্লাহ বলেন বলুন আমি কি তোমাদেরকে সেসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত তারাই সে লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত হয় অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করছে এমন অনেক লোক আছে যারা মনে করে যে তারা সৎকর্ম করছে কিন্তু আসলে তারা মন্দ কাজ করছে যেমন এখানে তারা ভাবছে যে তারা দাওয়া করছে কিন্তু বাস্তবে তারা কোনো সৎকর্মই করছে না সুতরাং দাওয়া দেবেন এই অজুহাতে এসব জায়গায় যাবেন না আপনি আপনি যদি মনে করেন যে এসব লোকের উপর আপনার প্রভাব খাটবে তারা আপনার কথা শুনে এসব গুনা থেকে বিরত হবে কেবল তখনই যাবেন আর তা না হলে এসব জায়গা থেকে দূরে থাকুন শত হাত দূরে থাকুন তাদেরকে থামাতে পারলে যাবেন না হলে যাবেন না সৎ কাজের আদেশ ও মন্দ কাজে নিষেধ করার ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে গুণা করা ব্যক্তিরা ক্ষেত্রে সংখ্যা সংখ্যালঘু বিচ্ছিন্ন হতে হবে এরা এমন ব্যক্তি হলে হবে না যাদেরকে সবাই আদর্শ মানে আজকাল অনেক ভাই রয়েছেন যারা কুরআন সুন্না অনুসারে বিয়ে করার জন্য রীতিমতো যুদ্ধ করছেন দেখা যায় যে বিয়ের কণে নিজেই নানা আচার কৃষ্টি অনুসারে অনুষ্ঠানের আয়োজন করতে চায় কিছু আচার প্রথা আছে যেগুলো কুরআন এবং সুন্নার বিরুদ্ধে যায় না আমরা সেগুলো নিয়ে কথাও বলছি না কিন্তু কুরআন ও সুন্নার বিরোধী যেসব আচার অনুষ্ঠান আছে সেগুলোকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না সব কিছুর উপর আপনাকে কুরআন এবং সুন্নাকে প্রাধান্য দিতে হবে আর যে ভাই বোন কুরআন সুন্না অনুসারে বিয়ে করতে রীতিমতো যুদ্ধ করছে তারাই মূলত সংখ্যালঘু সমাজচ্যুত আর যারা গুণা এবং ফাহিষা করার পক্ষে তারাই মূলধারা মা আজল্লহ আমি ব্যাপকভাবে প্রচলিত तो बोलते बुझाते चेसि कावर अजुहते आमिल हबेंकय खाटेबा सठीक हिजाब करा क्योंकि इनिटीते टेबिले सवार सामने बसे इसलमर लिफलेट बिली करते चान ती करा के बोल दावत दीचे ए भाव दावत दीचे एट तो दावार सठीक पंथा ना আপনাকে আগে জানতে হবে কিভাবে সঠিকভাবে দাওয়া দিতে হয় দাওয়া দিতে গিয়ে নিজে গুনাতে লিপ্ত হবেন না দাওয়া দিতে গিয়ে প্রকাশ্য গুণা আর ফাহিসা পরিবেশে আপনি অবস্থান করবেন না যদি না আপনি সেটা থামানোর জন্য সেখানে যান একই কথা প্রযোজ্য সেসব লোকদের জন্য যারা ইন্টারফেইথ বা আন্তধর্মীয় স্লোগান আর প্ল্যাটফর্মের অধীনে কাজ করতে যান তারা এটাকে দেওয়া বলে দাবি করে কেন আপনি ইন্টারফেইথ বা আন্তঃর্মীয় সম্মেলনে এসেছেন তাদের অজুহাত হল ভাই দাওয়ার কারণে এরা আহলে কিতাব আমাদের দায়িত্ব এদের দাওয়া দেওয়া দাওয়া এক জিনিস আর ইন্টারফেইথ সম্পূর্ণ আরেক জিনিস সবাই দাওয়ার পক্ষে কেউ এর বিরোধিতা করবে না করেওনি আর ইন্টারফেইথ হলো কুফরের একটি মৌলিক নীতি যদি আপনি এটা না জানেন তাহলে আপনার উচিত এ নিয়ে আরও পড়াশোনা করা ইন্টারফেইথ বা আন্তঃর্মীয় সম্মেলন ইত্যাদি শুধু কুফর না বরং কুফরের উপরে কুফর আপনি এই ইন্টারফেইতের ব্যানারের অধীনে ইন্টারফেইতের মঞ্চে গিয়ে বক্তব্য দেবেন কিংবা এমন কোনো সংগঠনের অংশ হবেন আর তারপর বলবেন আমি তো দাওয়ার জন্য সেখানে গিয়েছিলাম এটা গ্রহণযোগ্য না দাওয়া করতে হলে আপনি দাওয়ার ব্যানার নিয়ে যান অথবা কোনো নিউট্রাল ব্যানারের অধীনে যান ইন্টারফেইথের অধীনে না এই সব কিছু বলার উদ্দেশ্য হল আপনি দাওয়া দেয়ার নাম করে গুনাগাদদের সাথে মেলামেশা করবেন না মুসলিমদের প্রতি উপহাস করার ব্যাপারে এক প্রশ্নের জবাবে কোনো এক সময় এই বিষয়টি আমি আলোচনা করেছিলাম আর এই ক্ষেত্রে সুরা আর নিসার একশো চল্লিশ নম্বর আয়াত উল্লেখ করতে চাই আমি ওকদ নজল ফুল ফলা তকীনক মিসকা ফির জামা আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি তিনি এই হুকুম জারি করে দিয়েছেন যে যখন আল্লাহ তালার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে তখন তোমরা তাদের সাথে বসবে না যতক্ষণ না তারা অন্য প্রসঙ্গে চলে যায় তা না হলে তোমরাও তাদের মতই হয়ে যাবে আল্লাহ জাহান্নামের মাঝে মুনাফিক ও কাফিরদেরকে একই জায়গায় সমবেত করবেন তারা যখন ঠাট্টা তামাশা উপহাস করে তখন তাদের মাঝে অবস্থান করবেন না কেন কারণ আল্লাহ সুবহান হুয়া তালা বলেন ইন্নাকুম ইরামসলুহুম তাদের মাঝে থাকলে আপনিও তাদের মতো হয়ে যাবেন এটা শুধু উপহাস না বরং অন্য সব গুণার ক্ষেত্রেও প্রযোজ্য আমরা আজকের লেকচার এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমরা দাওয়াতের বিভিন্ন কার্যকরী মাধ্যম বৈশিষ্ট্য এবং এর সাথে সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ বারকাল আল্লাহু আলহ সঈদিনা মোহাম্মদ ও আল্লাহ আসসালামুকুমাতি